মানবতা সমাধান কম রহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসলাত আশরফুলবরসলেন বলা ও সহবহিন আমা ব দূরেরও কাছের সুপ্রিয় দর্শক যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে অপেক্ষমান তাদের সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই অধ্যায়ে রসউুল সাল্লি হাসাল্লামের সন্না কতখানি গ্রহণীয় সাথে সাথে তার বিপরীত বেদআ কতখানি বর্জনীয় এর আলোকে ধারাবাহিক আলোচনা পর্ব আপনাদের সামনে উপহার দিচ্ছিলাম আমরা চলমান আলোচনায় বিধা সালাতের ব্যাপারে কি কি আমাদের দেশে পরিলক্ষিত হয় তার একটা সংক্ষিপ্ত খতিয়ান পেশ করার লক্ষ্যে আমাদের আলোচক আলোচকমণ্ডলী আপনাদের সামনে উপস্থাপন করেছিলেন বিগত পর্বে যে নফল সালাদ সমূহে যে সমস্ত বিশেষ মাসে বিশেষ উপলক্ষে সালাদ আদায় করা হয় সেগুলোর গুরুত্ব বা গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে সেগুলো বর্জনীয় না গ্রহণীয় তার একটা বিশেষ পরিচিতি আপনারা লাভ করেছেন আমরা এ লক্ষ্যে জানাজার সালাতে ইদায়নের সালাতে যে সমস্ত অনভিপ্রেত কার্যাবলী অনুশীলিত হয়ে থাকে সেগুলা আমরা এক কথায় বেদাত হিসাবে পরিত্যাগ করতে পারি আর তার পরিচিতিমূলক আলোচনায় আজকে আমরা আমাদের আলোচক মণ্ডলীকে এই সম্প্রচার কেন্দ্রে আহ্বান করেছি যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি শেখ আব্দুকালাম এবং ডক্টর হাফিজ এব আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসুন তাহলে প্রথমে যাচ্ছি শেখ আব্দুল্লা ইউসুফের কাছে আমরা আমাদের এবাদতগত বিষয়টিতে বুঝে ও না বুঝে অনেকেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু এবাদত করে ফেলছি যা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাদ দ্বারা প্রমাণিত নয় যাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিদাত বলেছেন এবং সাহাবি গন্ বিদাত বলে এরকমকে করলে তা পরিহার করার জন্য বলেছেন বিশেষভাবে আমরা সলাতির বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে চাচ্ছি এই জন্য যে এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতি হচ্ছে সলাাত আর মানুষ এবাদত করবে আর দুনিয়াতেই তার আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা সতর্কবাণী পেশ করেছেন সারহুম দুনিয়া ওহম এহ সাবোনা আন্নাহম ইহ কতগুলো মানুষের এবাদত দুনিয়াতে নষ্ট হয়ে গেছে অথচ তারা মনে করছে যে তারা ভালো আমল করছে ভালো আমল যদি রাসুলের সুন্নাতে না আসে তাহলে তা পরিতার্য অবশ্যই আমরা রাসুল সাল্লা সাল্লামের ওই হাদিসটিতে দেখতে পাই যে যেখানে আল্লাহ রসুল বললেন আবু কোরআব অন্য এক বর্ণনায় রয়েছে খাদিজ আল্লাহ রসুলের অজুর পানি নিয়ে এসে দিয়েছে তল্লা রসুল ওজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছে তখন তাকে বলছেন যে সালমা শেতা তোমার যা তুমি তাই চাও তখন সাহাবি বলছেন যে আস আলোকা মোরা আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই কিন্তু ওই ব্যক্তি যে এই কথা বলবেন এটা আর আল্লাহ রসুলের জানা ছিল না আল্লাহ রসুল যে গায়ে জানতেন না এটা তার প্রমাণ আপনার সাথে আমি জাননাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়েরা জালেক না না এটা নয় অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন যে হোয়া দাকা ওইটাই চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বললেন আইনি বেকার হাতির সজুর তুমি আমাকে বেশি চিচ দেয়া করে সহযোগিতা করো সক্ষম করো আমি যেন তোমাকে সাথে নিতে পারি এই কথার অর্থ এই নয় যে মানুষ তার ইচ্ছে মতো সলা তাদাই করবে মানুষ যদি তার ইচ্ছে মতোই সলা তাদাই করার অনুমতি পায় তাহলে আল্লাহ রসুল কেন আসলেন তাহলে আর আল্লা রাসুলের সোননাথের দাম থাকলো ইস্পষ্টভাবে প্রত্যেক মুসলিম ভাই বোনকে এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আপনার যে কোনো সলাৎ যে কোনো এবাদত মাপতে হবে রাসুলের সহি সন্ন্যাদ দিয়ে সহি সোননাথ দিয়ে মেপে আপনি দেখবেন যদি টিকে তাহলে নেকি যদি না টিকে তাহলে সেটা বিদা সেটাই পাপ যেমন আমরা বলি যে ঈদের মাঠ আজকে তো ঈদের মাঠকে মানুষ একবারে আপনার ওই বর সাজা করে সাজাচ্ছে যেটা একটা বিদাতামুল রাসুল সাল্লিশাল্লাম মসজিদের নবাবীকে ছেড়ে পাঁচশো গছ দূরে চলে গেলেন ঈদের সলাৎ আদায়ের জন্য অথচ অন্য মসজিদের সলাৎ আদায় করলে জানে কি হবে মসজিদের নবাবিতে সলাৎ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে তো এইরকম একটা জায়গা ছেড়ে তোনি পাঁচশো গছ দূরে একটা ফাঁকা জায়গায় চলে গেলেন যে ঈদের সলাাত হবে স্বাভাবিক জায়গায় ফাঁকা মাঠ আর সেখানে মানুষ আজকে ঈদের মাঠকে সাজাচ্ছে একবারে আলোকসজ্জা দিয়ে কত কি দিয়ে এটা একটা স্পষ্ট বেদাত এটা শরীয়তর অনুকূলে নয় এবং মানুষ নেকি মনে করে এগুলো সাজাচ্ছে নির্দ্বিধায় টাকা দিচ্ছে সাথে সাথে সন্ন্যাস যদি হয় তাহলে নেকি যদি পায় তো ঈদের মাঠে গিয়ে আমরা তো কই দূরে কাজ সলাত আদায় করি না এ অনুমতি নেই সাথে সাথে ঈদের মাঠে গিয়ে প্রথম কাজ হচ্ছে সলাদ তারপর ঈদের খুদ্া এই কারণে আব্দুল মালিক এমনি মারোয়ান মানুষ তার খুদ্ শোনবে না এই উদ্দেশ্যে ও আগেই খুদ্াটা চালু করতে চেষ্টা তখন আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তাকে ধরে মেম্বার থেকে টেনে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুলের সোনাত হচ্ছে আগে সলাদ পরে খুদ্বা আপনি আগে খুদ্া দিবেন মানে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ঈদের মাঠে एमम साहेब बोल आसें आसेंडी आसान और चार मिनट आर पाँच मिनिट आदात क्यों रसुल्लाम लाजाना वाला इदिर नहीं, नहीं। आसेन आसेन एक मला ने आजान नाम डाक नाई कसेंसें बला बिदात आगे बक्तव्य देवा विदात मठे गएरे कालादाय आगे विदात अपन मठ के सजानो विदात আর একজন বলবে আপনারা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহবাহ আর পাঁচজন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ হাম এটা তো গতিতে পড়বে। ঠিক ওটাও আলহামদুলিল্লাহ কাবিরা সুবহান আল্লাহে বকরাত ওয়াসিলা এ দোয়া ওরসুলের সন্ন্যাদ দ্বারা প্রমাণিত নয় এটা এমনিতেই চলছে ওই তাকবির পড়বে অতিরিক্ত তাকবির পড়তে চাইলে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেটা পড়তে হবে আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে আরও বলতে চাচ্ছি ফলাতের পরে আপনার সবাই মিলে হাফতলে দলবদ্ধ দোয়া করছে ঈদের মাঠে গিয়ে এই নীতিও বেদাত আর ঈদের দিন যখন আসছে তখন বলছে যে কি যেন বলছে ঈদ মুবারক রাসুলের সোন ছাড়া যত করা হচ্ছে এবাদতের নাম দিয়ে সবই বেদাব যা আমাদের পরিহার করা প্রচলিত ঈদে তো আসলে অনেক রকমের তারতম্য পরিিলাম আল্লাহ বাদ আসলে এই সালাতের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জায়গায় বলেছেন এটাতে কোনো সন্দেহ নেই আজকের আলোচনায় উঠে এসেছে আমাদের ঈদ আইনের ব্যাপার সালাত এখন বছরে মাত্র দুইবার আসে ঈদ জি দুইবার আসে তাই না এবং এই ঈদটা হচ্ছে উৎসব রসুল আল্লাহ আলিয়া যখন মদিনা শরীফ আসলেন আসার পর দেখলেন যে মদিনাবাসী আনন্দ উৎসব করছে তখন জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি আনন্দ করছো তোমরা রাসুল আল্লাহ আমরা বছরে ঈদ পালন করে থাকি তখন রসুল্লাহাম কি বললেন কাদ আব্দুল্লাহ লেখক ঈদেইনি ঈদ উল ফর ঈদুল আলহা ও কেমা কালা আলিহিস করছে ফিতর মানে কি পুরা রমজান মাসের প্রাপ্য সেদিন কি হবে বিতরণ করা হবে আল্লাহর পক্ষ থেকে এবং সেই ঈদের মাঠে আমরা সেগুলো কি করব হ্যাঁ এখনো আছে আগেকার দিনে মানুষ ঈদগাহ নামে জমি ওয়াকফ করে দিচ্ছে শহরে অবশ্যই এটা এখন সোনার হরিণ নাই দুই একটা জায়গা সংকীর্ণতা জায়গা সংকীর্ণতার কারণ তো মাঠের অনুমতিতে মাঠের সন্ন্যাদ পাওয়ার কারণে আমরা পৃথিবীর সকল দিনে ভাই বোনের কাছে বলতে চাইব যে আপনারা ঈদের সলাপ মাঠে ফাঁকা জায়গায় করেন সম্ভব যদি অনুকূলে না আসে স্কুল মাঠ আছে ফুটবল খেলার মাঠ আছে বিরতির পরে আবারও আসছে আপনার কাছে আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা উপস্থাপিত হবো ইনশাআল্লাহ থাকুন আপনারা দেখছেন বাংলা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 পুরাণ থেকে আলো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 कत कार्यकिन इसूह समस्त मानवता आलोकित कर इस्लामी सारिया लक्ष्युम सुप्रिय दर्शक বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আমরা বিরতির পরে আমাদের আলোচ্য বিষয়ের দিকে ধাবিত হতে যাচ্ছি যে আলোচনা চলছিলো ওনারা অবগত আছেন যে ঈদ বা বিভিন্ন ছালাতের যে সন্ন্য পদ্ধতিগুলো সেগুলো আজকে অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে আর নানা ধরনের আমাদের মাঝখানে চালু হয়ে যাচ্ছে আসুন আমরা আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনে যথাসম্ভব গ্রহণ করি ঈদের মাঠে গিয়ে প্রথম কাজ হচ্ছে সলাদ তারপর ঈদের খুদ্ এই কারণে আব্দুল মালিক মারোয়ান মানুষ তার খুদ্ শুনবে না এই উদ্দেশ্যে ও আগেই খুদ্াটা চালু করতে চেষ্টা তখন আবু সাইদ খুদ্রি রাজি তাকে ধরে মেম্বর থেকে টেনে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুলের সোনাত হচ্ছে আগে সলাদ পরে খুদ্বা আপনি আগে খুদ্া দিবেন মানে আমাদের দেশে দেখা যাচ্ছে ईदर मठे एमाम साहेब बोल आसें आसेंडी आसें और चार मिनट आर पाँच मिनट आटाओ बेदात क्यों रसुल्लाम ला वाला एक मला ने आजान ना एकाम डाक नाई कई आसें आसें बला बिदा आगे वक्तव्य देवा विदात मठे गए दूरे का चला आदाय आगे ही विदात আপনার মাঠকে এভাবে সাজানো বিদাত আর একজন বলবে আপনারা বলেন আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ আকবর আল্লাহ হকবর আলিলাম আর পাঁচজন পড়বে এটাও বিদাত কেন্লা পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম এটা তার শশা গতিতে নিজ নিজ গতিতে পড়বে ঠিক ওটাও আলহামদুলিল্লাহে কাবিরা সুবহান আল্লাহে বকরাত ও আসিলা এ দোয়া রাসুলের সন্ন্যার দ্বারা প্রমাণিত নয় এটা এমনিতেই চলছে ওই তাকবির পড়বে অতিরিক্ত তাকবির পড়তে চাইলে আল্লাহ হকবর আলহামদুলিল্লাহ সুবাহান্লাহ যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেটা পড়তে হবে আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে আরও বলতে চাচ্ছি হলাতের পরে আপনার সবাই মিলে হাফতুলে দলবদ্ধ দোয়া করছে ঈদের মাঠে গিয়ে এই নীতি ও বেদাত আর ঈদের দিন যখন আসছে তখন বলছে যে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 প্রচলিত ঈদে তো আসলে অনেক রকমের তারতম্য পরিল আলহামদুলিল্লাহ সালাত আসলে এই সালাতের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বলেছেন এটা কোনো সন্দেহ নেই আজকের আলোচনায় উঠে এসেছে আমাদের ঈদ ব্যাপারে ব্যাপার সালাতুল ঈদে এখন বছরে মাত্র দুইবার আসে ঈদ জি দুইবার আসে তাই না এবং এই ঈদটা হচ্ছে উৎসব রসুল্লা সাল্লা আলিম যখন মদিনা সইফ আসলেন আসার পর দেখলেন যে মদিনাবাসী আনন্দ উৎসব করছে তখন জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি তোমরা আনন্দ করছো তখন রাসুল আল্লাহ আমরা বছরে ঈদ পালন করে থাকি তখন রসুল্লাহ কি বললেন আবদুল্লাহ লেখুন ঈদ উল ফর ঈদুল আজহা কারা আল্লাহ একবার ঈদুল ফিতর মানে কি পুরা রমজান মাসের প্রাপ্য সেদিন কি হবে বিতরণ করা হবে আল্লাহর পক্ষ থেকে এবং সেই ঈদের মাঠে আমরা সেগুলো কি গ্রহণ গ্রহণ করবো হ্যাঁ শূন্য তো এটাই ঈদের সালাত আদায় হবে খোলা মাঠে গ্রামে গঞ্জে এখনো আছে আগেকার দিনে মানুষ ঈদগাহ নামে জমি বক্ফ করে দিছে শহরে অবশ্যই এটা এখন সোনার হরিণ নাই দু একটা জায়গায় জায়গা সংকীর্ণ হত্যার কারণ তো এখন এই জন্য যদি এখন মসজিদে নামাদ আদায় করে এটা কি বেদাত বলবেন এটা বেদাত নয়োজন তবে হ্যাঁ আল্লাহর মেহরবানি আল্লাহর কি খাস কুদরত আমাদের জন্য আল্লাহ পাক উৎসব রেখেছে নেড়েট উৎসব না তার মধ্যেও এই বাদত রেখেছেন বিড়াল্লা রেখেছে। সেটা যেমন আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি যে মানুষ কেন সাজানো প্রয়োজন মনে করতে যাচ্ছে রাসুল সাল্লাই মসজিদ মসজিদের নবাবির মতো জায়গাকে ছেড়ে সাধারণ জায়গাতে গেলেন সলাত আদায় করতে স্পষ্ট বোখারি মুসলিমের হাদিস সহি হাদিস সেখানে আজকে মানুষ মসজিদের নবমের মতো জায়গাকে ছেড়ে যদি আল্লাহ রসুল পাশে চলে যেতে পারেন তাহলে আজকে আমরা মানুষকে এইভাবে সাজানোর জন্য স্বাভাবিকভাবেই বা অনুমতি দিতে চাচ্ছি কেন আমরা তো মানুষকে এই বিষয় উদ্বুদ্ধ করতে পারি যে আপনার সব কাজ করতে যাচ্ছেন কেন শুধু বা ঈদ মুবারক না এটা আমাদের সংস্কৃতি না ঈদের দিনে ঈদ মুবারক আমরা বলবো কিন্তু সেটা ওই যে একটা আছে না যে মানুষের কোন ইয়ে হলে মানে কোনো মৌসুম হলে মৌসুমকে কেন্দ্র করে এই কথাটা বলে মানে আমাদের দেশে ঈদ চালু হয়ে গেছে আমরা ঈদ কে পাল্টে দিয়ে আমরা সেখানে সেটা হচ্ছে দেখুন ওই হাদিস কত গুরুত্বপূর্ণ কথা যে রাসুল সালাম যখন মোদিনে গেলেন তখন দেখলেন যে তারা দুইটা দিনে ঈদ করছে আনন্দ করছে আর কি বেশ তারা খুব খুশি তখন আল্লাহ যে বাক্যটা বললেন সে বাক্যটা হলো এই কাদ আবদাল আল্লাহ দেখো তোমরা যে দুই দিন উত্তম দুই দিন আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন সেটা হলো আজহা আর ঈদুল ফিতর কিন্তু তিনি এই কথা বললেন না যে ঠিক আছে তোমাদের দুই দিনও আনন্দের ছিল আমি আরো দুদিন বাড়িয়ে দিলাম এই কথা কথা কিন্তু ওই দুই দিন পাল্টে ওই দুদিন বাদ দিয়ে দুদিন চালু করলেন এই বোখারে মুসলিম মাহাদিস স্পষ্ট প্রমাণ করে যে কোন জায়গাতেই রাসুল সাল্লাহ আল ইসাল্লামের সুন্নাতকে বাকি রেখে আর তার পাশে খাড়ো করা মানে রাসুলের সুন্নাতকে খাটো করা আরেকটা পাশে যেটা দাঁড়িয়ে গেছে সেটাকে প্রতিহত করতে হবে এটাই আমাদের জন্য সোননাথ একটু সেটা প্রতিহত করা একটা বড় চমৎকারই আছে যে আমরা যেটা আছে সেটার উপরে আমল করবে এর থেকে বেশি বাড়াবো না কথা বলবো না হয়ে এখন আমরা যেটা বলতে চাচ্ছি সম্মানিত দর্শকমণ্ডলী সেটা হচ্ছে যে সলাতের ব্যাপারে আমরা যেমন স্পষ্ট প্রমাণ ছাড়া কোনো জায়গাতেই সলাৎ আদায় করতে যাব না ঠিক তেমনি ঈদের মাঠে গিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে সলাত আদায় করার ব্যাপারে আপনার কোনো জিকির করার ব্যাপারে বা মানুষকে ডাকার ব্যাপারে কখনোই আমরা ঐসব সব পদক্ষেপ গ্রহণ করব না যে পদক্ষেপ রসুল সাল্লাই সুন্নার দ্বারা প্রমাণিত আলাদা জরুরি মহিলাদের নিয়ে মসজিদে জামাত করানো জি আলাদাভাবে মহিলাদেরকে নিয়ে মসজিদে জামাত করা হচ্ছে এটাও বিতাবি মহিলাদের সলাতের ব্যাপারে তাদের জন্য পাঁচ অক্টশলাদ বাড়িতে পড়াই উত্তম জমা মসজিদের যাওয়া ভালো তারা ঈদের মাঠে যেতে বাধ্য এ একাধিক একাধিক সহিদ সেখানে আমাদের আপসের কি আছে রাসুলসল্লা সাল্লাম এ কথাও বললেন যে কারো যদি কাপড় না থাকে তাহলে সে আরেকজনের কাছ থেকে নেবে বা তার দেনী বোন থাকে দিয়ে দিবে। সে কাপড় নিয়েই সে ঈদের মাঠে যাবে এই কথা তো বললেন বলেন তিনি একথাও বললেন যে যারা ঋতুবতী তাদেরকেও ঈদের মাঠে যেতে হবে কেন ठ करा जम जम साहेब खुदबा दी खुदबाण करारा शुद्ध सालातर समय तक जरा ऋतुवती अतए मुस्लिम भाई बोन के बोलते चाची देखे खुदबा সেখানে মহিলাদের ব্যক্তিগত সলাদ চলবে না যেখানে খুদবা নেই সেখানে মহিলারা মহিলাদের এমামতিতে সলাত আদায় করতে পারে অতএব তারা ঈদের সলাদ মহিলাদের এ মামতিতে আদায় করতে পারে না এটা একটা বেদাত জরুরি কারণে যদি কোনো জায়গার কোনো মহিলা ঈদের মাঠে যেতে না পারে তখন কোন পুরুষ দিয়ে তারা ওই সলাদটা আদায় করে নেবে যদি কোনো ব্যবস্থা করতে না পারে তো বাড়িতে দূরে গাঁত পড়ে নিবে কিন্তু এর অর্থ এই নয় যে তারা একটা বিদাত চালু করবে মসজিদে বা কোনো জায়গাতে মহিলার করবে নেই। ঠিক ওই জুমার সলা এ পর্বেরও আমরা শেষ প্রান্তে উপনীত হয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম যে বিভিন্ন ইবাদ বন্ধু বিশেষ করে সালাতের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত সন্ন্যাস বা যে সমস্ত বেদ আ এগুলো সামান্য তারতম্য বা একতলাফের সাথে হলেও আমরা একটা বেসিক আইডিয়া করতে পারছি যে এখানে কোনগুলো আমাদের পরিতার্য এবং কোনগুলো গ্রহণীয় সুতরাং আসুন আমরা সর্বক্ষণিকভাবে আমাদের ইমান আকিদাকে আমাদের আমলকে অধিক নিরাপদ রাখার লক্ষ্যে বেদআ ডাইরেক্ট কিংবা বেদআ হওয়ার সম্ভাবনা রাখে এরকম বিষয়কেও আমরা বিনয়ের সাথে কোনো মন্তব্য ছড়াই পরিহার করলেই আমরা নিরাপদ হয়ে যাচ্ছি সুতরাং আসুন এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টিভঙ্গি গ্রহণ করি বেদাত থেকে আমরা পরহে করি আল্লাহ সুবাহ আমাদেরকে Allahumma ya Rabbi ya Allah La ilaha illa Allah La ilaha illa Allah La Muhammadun rasul أرجو رضاك يا الله أنت الرحيم يا الله تبني عطاك يا الله أنت الكريم الله منك العفو يا الله أنت العليم يا الله فيك الرجا يا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 করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার সোমবারে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়। জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর ইটলাস হল ধর্মতত্ত্বের কোষ্ঠী ধর্মত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বর জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা নাম্বার এক থেকে চার আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন পালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য